দ্বিতীয় খণ্ড শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ঠাকুর শ্রীরামকৃষ্ণের নৌকা বিহার আনন্দ ও প্রথম পরিচ্ছেদ ঠাকুর সমাধি মন্দিরে আজ কোজাগর লক্ষ্মী পূজা শুক্রবার সাতাশে অক্টোবর আঠারোশ বিরাশি খ্রিস্টাব্দ ঠাকুর দক্ষিণেশ্বর কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন বিজয় গোস্বামী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 সমাধিস্ত। মাস্টার জাহাজে দাঁড়াইয়া এই সমাধিচিত্র দেখিতেছেন তিনি বেলা তিনটার সময় কেশবের জাহাজে চড়িয়া কলিকাতা হইতে আসিয়াছেন বড় সাধ দেখিবেন ঠাকুর ও কেশবের মিলন ও তাহাদের আনন্দ শুনিবেন তাহাদের কথাবার্তা কেশব তাহার সাধু চরিত্রে ও বক্তৃতা বলে মাস্টারের নাই অনেক বঙ্গীয় যুবকের মন হরণ করিয়াছেন অনেকেই তাহাকে পরমাত্মীয় বোধে হৃদয়ের ভালোবাসা দিয়েছেন। কিসব ইংরেজি পড়া লোক ইংরেজি দর্শন সাহিত্য পড়িয়াছেন তিনি আবার দেবদেবী পূজাকে অনেকবার পৌতলিকতা বলিয়াছেন রূপ লোক শ্রীরামকৃষ্ণকে ভক্তিশ্রদ্ধা করেন আবার মাঝে মাঝে দর্শন করিতে আসেন এটি বিস্ময়কর ব্যাপার বটে তাহাদের মনের মিল কোনখানে বা কেমন করিয়া হইল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 ভাব সমস্ত সন্ন্যাসীর তাই লোকে পরমহংস বলে এদিকে কেশব নিরাকারবাদী স্ত্রীপুত্র লইয়া সংসার করেন ইংরাজিতে লেকচার দেন সংবাদপত্র লেখেন বিষয় কর্ম করেন সমবেত কেশব প্রমুখ ব্রাহ্মভক্তগণ জাহাজ হইতে ঠাকুরবাড়ির শোভা সন্দর্শন করিতেছেন জাহাজের পূর্বদিকে অনতিদূরে বাঁধাঘাট ও ঠাকুরবাড়ির চাঁদনি আরোহীদের বাম পার্শ্বে চাঁদনির উত্তরে দ্বাদশ শিব মন্দিরের ক্রমান্বয়ে ছয় মন্দির দক্ষিণ পার্শ্বেও ছয় শিব মন্দির শরতের নীল আকাশ চিত্রপটে ভবতারিণীর মন্দিরের চূড়া ও উত্তরদিকে দিকে ও ঝাউগাছের মাথাগুলি দেখা যাইতেছে বকুলতলার নিকট একটি ও কালীবাড়ির দক্ষিণ প্রান্ত ভাগে আরেকটি নহবৎখানা দুই খানার মধ্যবর্তী উদ্যানপথ ধারে ধারে সারি সারি পুষ্পবৃক্ষ শরতের নীল আকাশের নীলিমা জাহ্নবী প্রতিভাসিত হইতেছে বহির বহির্জগতে কোমলভাব ব্রাহ্মভক্তদের হৃদয় মধ্যে ভাব। ঊর্ধ্বে সুন্দর সুনীল অনন্ত আকাশ সম্মুখে সুন্দর ঠাকুরবাড়ি নিম্নে পবিত্র সলীলা গঙ্গা যাহার তীরে আর্য ঋষিগণ ভগবানের চিন্তা করিয়াছেন আবার আসিতেছেন একটি মহাপুরুষ সাক্ষাৎ সনাতন ধর্ম এরূপ দর্শন মানুষের কপালে সর্বদা ঘটে না স্থলে সমাধিস্থ মহাপুরুষে কাহার ভক্তির না উদ্রিক হয় কোন পাষাণ হৃদয় না বিগলিত হয়